আমরা একটু অন্যদিকে আলোচনা করতে যাচ্ছি নবীজি সাল্লাহু আলিউসালামকে সতর্ককারী হিসেবে আমরা কিভাবে দেখি তিনি ছিলেন অনাবৃত সতর্ককারী বমুসারদ আনহু বলেন রসুল সাল্লাহু আলিউসালাম বলেছেন আমার দৃষ্টান্ত এবং জাদি আমাকে আল্লাহ প্রেরণ করেছেন তার দৃষ্টান্ত হল সেই ব্যক্তির মতো যে ব্যক্তি কোনো এক সম্প্রদায়ের কাছে এসে বলে হে সম্প্রদায়ের লোকেরা আমি স্বচক্ষে শত্রু সেনাদের দেখেছি আমি একজন অনাবৃত সতর্ককারী সুতরাং মুক্তির পথে চল তখন তার সম্প্রদায়ের একদল তার কথা মানলো। রাতে পথ চলে সেখান থেকে চলে গেল তাই তারা মুক্তি পেয়ে গেল তাদের আরেক দল মিথ্যা ভাবল সকাল পর্যন্ত সেখানেই অবস্থান করল সকালে শত্রুদল তাদের ওপর হামলে পড়ল এবং তাদের ধ্বংস ও নিপাত করে দিল সুতরাং যারা আমাকে মেনেছে এবং আমি যা নিয়ে এসেছি তা অনুসরণ করেছে আর যারা আমার অভদ্রতা করেছে এবং আমার আনিত সত্যকে মিথ্যা বলেছে তারাও সেই লোকদের মতো রসল সাল্লাহ আলী আসালাম ছিলেন অনাবৃত সতর্ককারীর মতো মুসলিম উম্মাহকে সতর্ক করা জরুরি এমন প্রত্যেক বিষয়ে তিনি সতর্ক করেছেন হোক্তা গুরুত্বপূর্ণ কিংবা সহজ তিনি ব্যাপক ও বিশেষ উভয়ভাবে সতর্ক করেছেন উম্মদের প্রতিটি প্রজন্মের সদস্যদেরকে তিনি সতর্ক করেছেন যে বিষয়েই সে আক্রান্ত হতে পারে আর প্রত্যেক দলকে যে বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে তাদেরকে সে বিষয়ে বিশেষভাবে সতর্ক করেছেন এই সতর্কতা চাই বিশেষ হোক বা ব্যাপক প্রতিটি কাজী এমন ক্ষেত্রে রসুলসাল্লু আলি আসালামের অনুসরণ ছাড়া গত্তান্ত নেই তিনি নিজেও সেসব থেকে পরহেজ করেছেন এবং তা থেকে দূরে থেকেছেন অনাবৃত সতর্ককারী বলা হয় সেই ব্যক্তিকে যে ভয়াবহ বিপদ দেখেছে এবং সে আশঙ্কা করছে সে তার সম্প্রদায়ের কাছে পৌঁছার আগেই শত্রু পৌঁছে যাবে তাই সে পরিধ কাপড় খুলে ফেলে এবং কাপড় উপরে তুলে তাদের দেখাতে থাকে এই পর্বে আমরা ব্যাপক ও বিশেষ রসুলসাল্লু আলহি আসালামের এই দুই ধরনের সতর্ক করা সম্পর্কে কয়েকটি দৃষ্টান্ত উল্লেখ করব ইনশা আল্লাহ প্রথমে আসে সার্বজনীন সতর্কবাণী এখানে আমরা নবীজ সাল্লাহু আলহিহাসালামের এমন কিছু সতর্কবাণীর বিষয় উল্লেখ করব যা থেকে সবার বিরত থাকা উচিত চাই সে নারী হোক বা পুরুষ এক শয়তান থেকে সতর্ক করা কোরআনের বহু আয়াতে মানুষের প্রতি শয়তানের শত্রু তার বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে এবং তার থেকে সতর্ক থাকতে বলা হয়েছে আল্লাহ তালা বলেন নিশ্চয় শয়তান তোমাদের শত্রু তাই তোমরা তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো সে তার দলবলকে অধিবাসী বানানোর জন্যই আহ্বান করে সুরফাত তোমরা শয়তানের পথ অনুসরণ করো না নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু অবশ্যই সে তোমাদের মন্দ ও অশ্লীল কাজে নির্দেশ দেয় আর আল্লাহর ব্যাপারে এমন কথা বলতে তোমাদের উদ্বুদ্ধ করে যা তোমরা জানো না সুরাবাকারা আয়াত একশো আটষট্টি এবং ঊনসত্তর আবু হুরায় রাদিল্লা আনহু বলেন আমি রাসুলসাল আলহামকে বলতে শুনেছি এমন কোনো আদম সন্তান নেই যার জন্মলগ্নে শয়তান তাকে স্পর্শ করে না শয়তানের স্পর্শের কারণেই সে চিৎকার করে ওঠে ব্যতিক্রম শুধু মারিয়াম সালাম ও তার ছেলে এরপর আবু হুরা রাদুল্লাহ আনহো কোরআনের আয়াত পাঠ করেন আর নিশ্চয় আমি বিতাড়িত শয়তান থেকে তাকে ও তার সন্তানকে আপনার আশ্রয় দিচ্ছি সুরা আলহ ইমরান আয়াত ছত্রিশ এক রেবায়াতে আছে শয়তান তাকে খোঁচা মারে শত্রুতায় যেহেতু শয়তান এত বেশি ভয়াবহ তাই প্রত্যেক মুসলিমের জন্য জরুরি হলো তার শত্রুতা সম্পর্কে অবগত থাকা শয়তানের অনেকগুলো কাজের মধ্যে একটা হচ্ছে কুমন্ত্রণা দেয়া সে আমাদের প্রতিনিয়ত কুমন্ত্রণা দিতে থাকে হাদিসে শয়তানের কুমন্ত্রণার ক্ষেত্রগুলোকে আলাদা আলাদাভাবে বর্ণনা করা হয়েছে এবং কোন ক্ষেত্রে কীভাবে মোকাবেলা করতে হবে তা বলে দেওয়া হয়েছে উদাহরণস্বরূপ এক বিশ্বাসে ধোঁকা আবু হুরানহ বলেন रसुल सलाम शय तुम्हारे मध्य कारो कारो का आसे तमन सृष्टि कर एक पर्याय से तुम्हार रब के, के सृष्टि जदि कारो एम है से जो आल्ला आश्रय कमना सतर्क हो जाए हादसे आख तुम्हारा बो अल्लाहू आहद अल्लाहू सम्लाहू कान अहद अर्थात आल्ला এক আল্লাহ অমুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি এবং তার সমতুল্য কেউ নেই এরপর বাম বামদিকে তিনবার থুতু ফেলে আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করো। আবু হুরাইরা রাদ আনহ বলেন একদল সাহাবি রসুলসাল্লু আলাইসালামের দরবারে এসে বললেন আল্লাহ রসুল আমাদের মনে কখনো এমন এমন কল্পনা আসে যা মুখে বলা আমাদের কাছে গুরুতর মনে হয় নবীজি বললেন তোমাদের মনে এমন কল্পনা আসে তারা বললেন হ্যাঁ নবীজি বললেন এটা ইমান থাকার সুস্পষ্ট আলামত আবদুল্লা এ বিন মাসুদ রদুল্লাহ আনহু বলেন রসুলসাল্লু আলিয়াস্লামকে মনের ওয়াসা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন এটা শুধু ইমানের আলামত অপর হাদিসে এব্বাস রদুল্লাহ আহু বলেন এক ব্যক্তি নবীজির কাছে এসে বলল আল্লাহ রসুল আমাদের মধ্য থেকে কার মনে কখনো কখনও এমন কল্পনা আসে যা মুখে বলা চেয়ে নিজে আগুনের কয়লা হয়ে যাওয়াই পছন্দনে মনে হয় তিনি তিনবার আল্লাহ আকবার উচ্চারণ করে বলেন সমস্ত প্রশংসা আল্লা তালার জন্য যিনি শয়তানের চক্রান্তকে প্রবঞ্চনা পর্যন্ত সীমিত করেছেন এই তিনটি হাদিস থেকে বোঝা যায় মোমিনবান্দা শয়তানের কুমন্তনার মোকাবেলা কীভাবে করবে এবং তা প্রত্যাখ্যান করবে নিয়ম হচ্ছে সেটা মুখেও না না। তৃতীয় হাদিসটিতে এ কথাই বিবৃত হয়েছে যে মোমিনবান্দা অন্তরের এসব কল্পনা বলা থেকে আগুনে পড়ে কয়লা হয়ে যেতেই বেশি পছন্দ করে শয়তান ও মুমিনের মধ্যে এই যে সংঘাত যেখানে শয়তানের কোমন্ত্রণার মোকাবেলায় মুমিন বান্দা তা উচ্চারণ করা প্রত্যাখ্যান করে শয়তানের উপর বিজয় হয়েছে এটাই ইমানের আলামত এরপরে আসছে নামাজে ধোঁকা কখনো শয়তান মানুষকে নামাজের মধ্যে ধোকা দেয় চায় নামাজ নষ্ট করে দিতে উসমান বিন আবিল আসর আনহুর এমন হলে তিনি এসে নবীজি সাল্লা আলিয়াস্লামকে বললেন আল্লাহ রসুল শয়তান কখনো কখনো আমার নামাজের মধ্যে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় কিরাতের মধ্যে বিঘ্নতা ঘটায় নবীজ সাল্লাহু আলাইসাল্লাম বললেন এটি একটি শয়তান যাকে খিনজিভ বলা হয় তুমি যখন তা দ্বারা আক্রান্ত হবে তখন আওয়াজবিল্লা পরে তিনবার বাম দিকে থুতু ফেলবে ওসমান রাদিল্লা আনহু বলেন আমি রসুলের কথা অনুযায়ী আমল করলাম ফলে আল্লাহ আমাকে তা থেকে হেফাজত করেছেন আবু হুরার রদুলিল্লাহ আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লু আলহাম বলেছেন যখন তোমাদের মধ্যে কেউ নামাজে দাঁড়ায় তখন একটি শয়তান এসে তাকে দ্বিধা দ্বন্দ্বে ফেলে দেয় ফলে সে বলতে পারে না সে কত রকাত নামাজ পড়েছে তোমাদের কেউ যদি এমন পরিস্থিতির সম্মুখীন হয় সে যেন শেষ বৈঠকে দুটি সেজ দা করে অন্য হাদিসে আছে শয়তান মানুষের অন্তরে এসে বলে তুমি এটা স্মরণ করো ওটা স্মরণ করো নামাজি ব্যক্তি তখন কিছুই স্মরণ করতে পারে না এক পর্যায় এমন হয় সে কত রাখাত নামাজ পড়েছে সে তার জানে না পারিবারিক জীবনে শয়তানের কুমন্ত্রণা পরিবারের ভিত্তির মধ্যেও শয়তান ঢুকে পড়ে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে নবীজ সাল্লু আলিহাসাল্লাম এ বিষয়ে সতর্ক করেছেন যাতে স্বামী স্ত্রী উভয়ই শয়তানের চক্রান্ত সম্পর্কে সজাগ থাকতে পারে জাবের রেদ লো থেকে বর্ণিত নবীজিৎসাল্লু আলিহাস্লাম বলেন শয়তান পানিতে তার সিংহাসন স্থাপন করে তারপর তার সৈন্যদলকে পাঠিয়ে দেয় তাদের মধ্যে যে সবচেয়ে বড় ফিতনা সৃষ্টি করতে পারে সে তার সবচেয়ে নিকটতম হিসেবে গণ্য হয় তাদের একজন এসে বলে আমি এমন এমন করেছি শয়তান বলে তুমি কিছুই করতে পারো এরপর আরেকজন আসে এবং বলে আমি প্রবঞ্চনা দিয়ে স্বামী স্ত্রীকে পৃথক করে দিতে পেরেছি তখন শয়তান তাকে কাছে টেনে নেয় এবং বলে তুমি সবচেয়ে সুন্দর কাজ করেছ শয়তানের ধোকা দেবার অনেক ক্ষেত্র রয়েছে নবীজিসাল্লু আলহি আসালাম কিছু দিক নির্দেশনা দিয়েছেন প্রত্যেক মুসলমানের উচিত তা গ্রহণ করে শয়তানকে বিতাড়িত করা তা হলো ঘরে প্রবেশকালে বিসমিল্লা পড়া পানাহারের সময় বিসমিল্লা পড়া রাগের সময় অদাহিমিন তনির রজিম বলা এবং যদি বলা থেকে বেঁচে থাকা কারণ তা শয়তানের জন্য পথ তৈরি করে দেয় এক হাদিসে রবিজিৎসাল্লু আলিয়াস্লাম বলেন তোমরা দরজা বন্ধ করার সময় আল্লাহর নাম স্মরণ করো কারণ শয়তান বন্ধ দরজা খুলতে পারে না বিসমিল্লা বলে মশকের বোতল জগ ইত্যাদির মুখ বন্ধ করো হাড়ি পাতিল খাবার দাবারের পাত্র বিসমিল্লা বলে ঢেকে রাখো এতক্ষণ শয়তানের ঢোকা থেকে বাঁচতে নবীজি সাল্লাহ আলহিহাস্লামের বিভিন্ন দিক নির্দেশনা সম্পর্কে সংক্ষেপে উল্লেখ করা হল এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে দুনিয়ার ধোকা থেকে সতর্ক করা কোরআনের অনেক আয়াতে দুনিয়ার প্রবঞ্চনায় প্রতারিত হওয়া থেকে নিষেধ করা হয়েছে দুনিয়ার ঢোকা থেকে বেঁচে থাকতে বলেছে যেসব হাদিস তার সংখ্যাও কম নয় কয়েকটা উল্লেখ করছে নবীজ সাল্লু আলিউসালাম বলেন আল্লাহর কসম আখের তুলনায় দুনিয়া হল তেমন যেমন তোমাদের মধ্যে কেউ যদি এই আঙ্গুলকে সমুদ্রের পানিতে ডুবায় দেখো তার আঙ্গুল তোলার পর তাতে কতটুকু পানি ওঠে আব্দুল আবদুল্লাহ বিন অমরুল্লাহ আনহোয়া বলেন নবীজ সাল্লু আলিউসালাম আমার দুই কাত ধরে বললেন তুমি দুনিয়াতে এমনভাবে থাকো যেভাবে কোনো মুসাফির বা পথিক থাকে যাবের এবে আবদুল্লা রাদ আহ বলেন একবার নবীজ সাল্লাহু আলিউসালাম বাজারে একটি কান কাটা মৃত বকরি দেখলেন তখন তিনি বকরির কান ধরে বললেন তোমাদের মধ্যে কে এটাকে এক দ্বীহাম দিয়ে কিনে নিতে পছন্দ করবে উপস্থিত সাহা বললেন আমরা এটিকে কোনো কিছুর বিনিময়েই নিতে পছন্দ করি না আমরা এটা দিয়ে কি করব তখন নবীজি সাল্লু আলিউ আসসালাম আবার বললেন তোমাদের কেউ কি এটা নিতে পছন্দ করবে তখন তারা বললেন আল্লাহ রসুল যদি এটা জীবিত থাকতো এটা তার দোষ হতো কেননা তার কান কাটা দেখত অসুন্দর তদুপরি এটি মৃত সুতরাং কিভাবে পছন্দ করতে পারি তখন নবীজিৎ সাল্লাহু আলিহাস্লাম বললেন আল্লাহর কসম এটা তোমাদের কাছে যেমন দুনিয়া আল্লাহর কাছে তার থেকেও তুচ্ছ আবু হুরার লোয়ানহ থেকে বর্ণিত নবীজিৎসাল্লাহু আলিহাসাল্লাম বলেছেন দুনিয়া মুমিনের জন্য কারাগার ও কাফেরদের জন্য জান্নাত নবীজাল্ল আলি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক আমি তো দুনিয়াতে কেবল এমন আরোহীর মতো যে পথ চলার সময় একটি গাছের ছায়ার নীচে কিছুক্ষণ বিশ্রাম নেয় তারপর সেখান থেকে চলে যায় এই সম্পর্কে অনেক হাদিস রয়েছে যাতে মানুষকে দুনিয়া থেকে বেঁচে থাকতে বলা হয়েছে পৃথিবীতে জীবন ধারণের জন্য মানুষের অনেক কিছুর প্রয়োজন হয় যেমন খাবার পোশাক বাসস্থান ইত্যাদি এগুলোর জন্য পরিশ্রম করা শরীরতম্মত নিজের প্রয়োজনীয় সামগ্রীর জন্য অন্যের কাছে হাত না পাতার ব্যাপারে শরীরত জোর তাগিদ দিয়েছে ইসাদ হয়েছে উপরের হাত নিচের হাতের তুলনায় উত্তম এর পরের বিষয়টি হচ্ছে প্রবৃত্তি থেকে সতর্ক করা আত্মার রোগসমূহের মধ্যে একটি ধ্বংসাত্মক রোগ হচ্ছে আত্মবিমুগ্ধতা কখনো কখনো তা মানুষের দুনিয়া আখেরাত উভয়টি ধ্বংস করে ফেলে বুখারি ও মুসলিমে আবু হুরায় রাহু থেকে বর্ণিত নবীজি সাল্লু আলিয়া সাল্লাম বলেছেন এক ব্যক্তি পরিপাটি ঝুলন্ত চুল দুলিয়ে একজোড়া কাপড় পরে দম্ভ ভরে চলছিল তখন আল্লাহ আল্লাহতালা জমিনসহ তাকে ধসিয়ে দিলেন সে এখনও ধসে যাচ্ছে আর কেমত পর্যন্ত এভাবে ধসে যেতে থাকবে বাচিকভাবে অহংকার প্রকাশের ফলে যদি একজন ব্যক্তিকে এত কঠিন শাস্তির সম্মুখীন হতে হয় তাহলে যার ভেতরে আত্মম্ভরিতা বাসা বেঁধেছে তার পরিণত কি হবে তা সহজেই অনুধাবন করা যায় আত্মম ভরিতা হল নিজেকে পরিপূর্ণ এবং স্বয়ং সম্পূর্ণ মনে করা এটা এক ধরনের অহংকার এটা অহংকারের অন্য প্রকারগুলো সবচেয়ে বেশি ক্রিয়াশীল মানুষকে ধ্বংসকারী এক মহামারী আল্লাহতালা মানুষকে এর থেকে বাঁচার জন্য নিজ মুখে প্রশংসা করতে নিষেধ করেছেন আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা নিজেদের পবিত্রতা বর্ণনা করো না কারণ আল্লাহই জানেন তোমাদের মধ্যে কে পবিত্র ও মুত্তাকি জাহান্নাম থেকে সতর্ক করা বারবার বড় মিনতি করে জাহান্নামের আগুন থেকে সতর্ক করে গেছেন কোরআনের বিভিন্ন জায়গায় বিষয় সতর্ক করা হয়েছে জাহান্নাম থেকে সতর্ক করার মানে হচ্ছে জাহান্নামই হবার কারণ পাপ ও অন্যায় থেকে সতর্ক করা আল্লাহ আল্লাহতালা বলেন إِن آمَنُوا قَوْمًا أَنفُسُكُمْ وَعَن لَّكُمْ نَارًا نَّارٌ وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا يَعْصُونَ اللَّهَ তোমরা নিজেদের ও তোমাদের পরিবার পরিজনকে সেই আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর তাতে নিয়োজিত আছে কঠোর সহবিশিষ্ট এবং শক্তিশালী ফেরেস্তাগণ আল্লাহ তাদের যে আদেশ করেন তারা তা অমান্য করে না এবং তারা সেই কাজই করে যা তাদের আদেশ করা হয় সুরা আত্মহারিম আয়াত ছয় নুমানবিন বসির রদ আহ বলেন নবীজ সাল্লাহু আলহ আসসালামকে খুদ্বায় বলতে শুনেছি দোজকের আগুন থেকে আমি তোমাদেরকে সতর্ক করছি দোজকের আগুন থেকে আমি তোমাদেরকে সতর্ক করছি দোজকের আগুন থেকে আমি তোমাদেরকে সতর্ক করছি এভাবে নবীজ সাল্লু আলিউসালাম বার বার এমন দৃপ্ত কণ্ঠে বলতে থাকলেন বাজারে কেউ থাকলেও তার কথা শুনতে পেত বলতে বলতে একসময় তার গায়ের চাদরটি পায়ের ওপর পড়ে গেল আনাসেমেন মালিক রদেল আনহু বলেন রসুলসালু আলহিউলাম একবার খুদ্বাদিতে গিয়ে বলেন আজ আমার সামনে জান্নাত জাহান্নাম পেশ করা হয়েছিল আমি আজকের মতো এমন উত্তম ও নিকৃষ্ট জিনিস কখনো দেখিনি আমি যা জানি তা যদি তোমরা জানতে তাহলে খুব কম হাসতে ও বেশি বেশি কাঁদতে আনাস আনহু বলেন সেটি ছিল সাহাবিদের জন্য একটি কঠিন দিন সেদিন রসর সাল্লা আলিয়া সাল্লামের আলোচনা শুনে সকল সাহাবি মাথা ঢেকে অঝরে কেঁদেছেন সত্যি এই বিষয়টি খুবই স্পর্শকাতর এবং আশঙ্কাজনক হয়তো মানুষ জান্নাতি হবে না হয় জাহান্নামের আগুনে জ্বলবে আর রসুদ সাল্লাহ আলিহাসালাম তো ছিলেন সেই অনাবৃত সতর্ককারীর মতো এরপর আসছে দাঁতজাল থেকে সতর্ক করা বহুসংখ্যক হাদিসে নবীজ সাল্লাহু আলিউসলাম দাঁতজালের ব্যাপারে সতর্ক করেছেন এখানে একটি মাত্র হাদিস উল্লেখ করব আবদুল্লাবিন অমর আদুল্লাহ আলহো থেকে বর্ণিত একবার রসদ সাল্লাহু আলি আসসালাম সাহাবায় ক্যারামের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে দাঁড়ালেন তারপর হামসানা পরে দাজ্জালের ব্যাপারে আলোচনা শুরু করলেন তিনি বললেন দাঁত্জালের ব্যাপারে আমি তোমাদেরকে সতর্ক করছি সকল নবী তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন নূহ আলাইসাল্লাম তার কওমকে এই ব্যাপারে সতর্ক করেছেন কিন্তু দাঁত্জালের ব্যাপারে আমি তোমাদের এমন সংবাদ শোনাব যা এর আগে কোনো নবী তার কওমকে শোনাননি শুনে রাখো সে হবে কানা আর আল্লাহ আল্লাতালা কানা নন অন্য বর্ণনায় এভাবে এসেছে যে নবীজি বললেন জেনে রাখো তোমাদের কেউ মৃত্যুর আগে আল্লা তালার দর্শন লাভ করতে পারবে না এরপরের বিষয়টি হচ্ছে পূর্ববর্তী উম্মদদের অনুকরণ থেকে সতর্ক করা আবু সাঈদ আল খুদিরাদ আহ থেকে বর্ণিত রসুল সাল্লু আলিউসালাম বলেছেন নিশ্চয়ই তোমরা তোমাদের পূর্ববর্তী উম্মদদের পদে পদে অনুসরণ করতে থাকবে এমনকি যদি তার বিচ্ছুর গর্তেও প্রবেশ করে থাকে সে ক্ষেত্রেও তাদের অনুসরণ করবে আমরা বললাম আল্লাহর রসুল তারা কি ইহুদিও না সারা নবীজ সাল্লু আলিউলাম বললেন তাহলে কারা এই হাদিসে নবী সাল্লু আলিবাসাল্লাম মুসলমানদের ওপর আপত্তিত হবে এমন একটি বিপদ সম্পর্কে সতর্ক করেছেন নসর সাল্লাহু আলি সাল্লাম ইসলাম গ্রহণের পরেও মুশ্রিকদের সাথে বসবাস করার ব্যাপারে সতর্ক করেছেন কারণ সে মুশ্রিকদের দ্বারা প্রভাবিত হতে পারে তিনি বলেছেন কোন মুশ্রিক ইসলাম গ্রহণ করলেই তার আমল আল্লাতালা কবল করে নেন না যতক্ষণ না সে মুস্রিকদের থেকে পৃথক হয়ে মুসলমানদের সাথে এসে মিলিত হয় জারি রেবেন আবদুল্লা রাদিল্লা আহ্ন বলেন আমি নামে আজ প্রতিষ্ঠা করা জাকাত আদায় করা প্রত্যেক মুসলমানদের মঙ্গল কামনা করা এবং মুশ্রিকদের থেকে পৃথক থাকার উপর রসুলসাল্লু আলাইসলামের হাতে বায়াত গ্রহণ করেছে। তাই মুসলমানদের উচিত দৃঢ়তার সাথে ব্যক্তিগত চারিত্রিক ও সামাজিক জীবনে মুশ্রিকদের থেকে সম্পর্ক ছিন্ন করা যেন তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব থেকেও দূরে থাকা যায় আশঙ্কার বিষয় হল মস্রিকদের প্রতি মুগ্ধ হয়ে যাওয়া এই মুগ্ধতা তাকে তাদের মৌলিক বিশ্বাসের দিকে নিয়ে যেতে পারে আজকে প্রথমে উল্লেখ করা হয়েছে নবীজি সাল্লু আলিউ আসসালাম সব কিছুতে সতর্ক করে গেছেন এতক্ষণ কিছু আলোচনা করা হচ্ছিল আত্মিক বিষয়ের সতর্ক করা সম্পর্কে এখন আমরা জানার চেষ্টা করব দুনিয়ার বিভিন্ন বিষয়ে কিভাবে নবীজি সাল্লাহু আলি আসালাম সতর্ক করে গেছেন যেমন নেতৃবৃন্দকে সতর্ক করা জনদায়িত্ব সংক্রান্ত পদ না চাওয়ার উপদেশ দিয়ে দিকে রসদ সাল্লাহু আলিউসালাম আব্দুর রহমান এ বিন সামুরাহকে বলেন আব্দুর রহমান এ সামুরা তুমি নেতৃত্ব চেয়ে নিও না তাহলে তোমার ওপর এই দায়িত্বভার চাপিয়ে দেয়া হবে কিন্তু যদি চাওয়া ছাড়া তোমার উপর দায়িত্ব এসে পড়ে তাহলে তোমাকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে রসদ সাল্লাহু আলিউসালাম বলেন তোমরা দুনিয়াতে কর্তৃত্বের লালসা করছ অথচ কেয়া দিন তোমরা তার জন্য লজ্জিত হবে রসদ সাল্লাহু আলিউ আসালাম বলেন শুনে রাখো তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে সুতরাং শাসক প্রকাশক যেসব মানুষের দায়িত্বশীল সেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে রসদ সাল্লাহু আলিউসালাম আরও বলেন কোনো বান্দা যাকে আল্লাহতালা কোনো দায়িত্ব অর্পণ করলেন কিন্তু সে সঠিকভাবে আদায় করল না তবে সে জান্নাতের ঘাণও পাবে না রসদ সাল্লাহু আলি আসসালাম আরও বলেন যে ব্যক্তি মুসলমানদের কোন বিষয়ের উপর দায়িত্বশীল হয় এরপর তাদের সঙ্গে প্রতারণা করে মারা যায় তার জন্য আল্লাহ আল্লাহতালা জান্নাত হারাম করে দেন রসদ সাল্লাহু আলিউসালাম আরও বলেন কেউ যদি জনের আমির হয় কিয়ামতের দিন তাকে উপস্থিত করা হবে তার উভয় হাত ঘাড়ের সাথে বাধা অবস্থায় তারপর হয়তো তাকে ছেড়ে দেওয়া হবে অথবা ধ্বংসে নিক্ষেপ করা হবে দায়িত্ব নিতে আগ্রহী ব্যক্তিকে সতর্ক করা এবং ভীতি প্রদর্শনের জন্য এতটুকুই কি যথেষ্ট নয় তবে দায়িত্বশীলদের অবেচলতার প্রতিও উৎসাহ প্রদান করা হয়েছে বিচারকদের সতর্ক করা বিচারকদের দায়িত্ব হলো মানুষের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করা এটা পূর্বে নবীগণের দায়িত্ব ছিল সব মানুষ এই দায়িত্ব আঞ্জাম দেবার যোগ্য নয় তাই অযোগ্য হওয়া সত্ত্বেও এই দায়িত্বকেও গ্রহণ করেছে মানে প্রকারান্তরে সে জাহান্নামে যাওয়ার দুঃসাহস করেছে নবীজ সাল্লা বলেন বিচারক তিন প্রকার এক প্রকার জান্নাতি এবং বাকি দুই প্রকার জাহান্নামি আর যে জান্নাতি সে ব্যক্তি সত্য জানে এবং তদানুযায়ী বিচার করে আর যে ব্যক্তি সত্য জানে তারপর বিচারের ক্ষেত্রে জুলুম করে সে জাহান নামে যাবে আর যে ব্যক্তি না জেনে মানুষের বিচার করে সেও জাহান নামে যাবে বিচারকের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার কারণে পূর্বসরী অনেক আলেম এই দায়িত্ব গ্রহণ করা থেকে বিরত থেকেছেন ইমাম আবু হানিফা রেহেমাহুল্লাকে বিচারকের দায়িত্ব গ্রহণ করতে অস্বীকার করার কারণে বন্দী করা হয়েছিল এবং কারাগারেই তিনি মৃত্যুবরণ করেন রসদ সাল্লু আলিয়াল ইরশাদ করেন যাকে বিচারের দায়িত্ব দেয়া হলো তাকে ছুরি ছাড়া জবাই করা হল আলেমদের সতর্ক করা রসৎসাল্লু আলহিহাস্লাম বলেছেন যেই ইলমের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা হয় কোনো ব্যক্তি যদি সেই ইলমকে পার্থিব উদ্দেশ্যে শিক্ষা করে সে পরকালে জান্নাতের ঘ্রাণও পাবে না রসদ সাল্লাহু আলহাম আরও বলেন যেই ব্যক্তি ইলম অন্বেষণ করে আলেমদের সাথে প্রতিযোগিতা করার জন্য অথবা মূর্খের সাথে তর্ক করার জন্য অথবা নিজের দিকে মানুষকে আকৃষ্ট করার জন্য আল্লাহ তালা তাকে জাহান নামে প্রবেশ করাবেন আলেমদের পদস্খলন অত্যন্ত ভয়ানক কারণ মানুষ আলেমদের দিনের ক্ষেত্রে মাইল ফলক হিসেবে দেখে এবং তাদের কথার চেয়ে বেশি দেখে তাদের কাজকারবার এজন্যই এজন্যই অমর আদাল বলেছেন আলেমের পদস্খলন দিনের জন্য ধ্বংসের কারণ এরপরে আসছে সম্পদের দায়িত্বে নিয়োজিতদের সতর্ক করা রসুল্লা সাল্লু আলিয়াস্লাম উম্মার সম্মিলিত অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব গ্রহণ করে যারা খেয়ানত করে তাদের সতর্ক করেছেন খাওলা বিন্দে কায়েস সাহ আনাহা বলেন আমি রসুদ সাল্লাহু আলহ আসালামকে বলতে শুনেছি নিশ্চয় দুনিয়ার এই সম্পদ মনোমুগ্ধকর ও সুস্বাদু বস্তুর নেয় যে তাকে হালালভাবে অর্জন করবে তাকে এই সম্পদের মধ্যে বরকত দান করা হবে আর অনেক আত্মসাতকারী এমন আছে যারা আল্লাহ ও রসুদ সাল্লা আলহ আসসালামের সম্পদ যথেচ্ছা খরচ করে কেমতের দিন তাদের জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই থাকবে না সতর্ককারী হিসেবে নবীজ সাল্লাহ আলহাম আর একটি যে স্পর্শকাতর বিষয়ে আমাদের সতর্ক করে গেছেন সেটা হচ্ছে নারী ও পুরুষকে সতর্ক করা পুরুষ ও নারী হল প্রতিটি সমাজ প্রতিষ্ঠার মূল কাঠামো ইসলাম তাদেরকে উভয়ের মধ্যে এমন একটি সম্পর্ক নির্ধারণ করেছে যেন তাদের প্রত্যেকেই জীবনের সৌভাগ্য হাসিল করতে পারে আর যখন তারা আল্লাহর শরীয়তকে পরিত্যাগ করবে তখনই সৌভাগ্যের পথে বিঘ্নতা সৃষ্টি হবে তাই রসদসাল্লু আলহাম উভয় দিক থেকে প্রত্যেককে অপরের বিষয়ে সতর্ক করেছেন পরিবার পরিচালনার দায়িত্ব ইসলাম দিয়েছে পুরুষকে এর অর্থ এটা নয় যে নারীকে খাটো করা হয়েছে আসলে ছোট বড় প্রতিটি সমাজের ব্যবস্থাপনার জন্য একজন নিয়ন্ত্রক থাকে এখানে সেই নিয়ন্ত্রণ ও পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়েছে পুরুষকে এই পরিচালনার অর্থ হল পারিবারিক সকল কার্যাবলী আল্লাহর আদেশ ও তার রসুদাল্লু আলহামের নির্দেশনা অনুযায়ী করা समाजस्थापना रक्षणबेक्षणकारी पुरुष रसद सोल्लाु आलहीसलम सतर्क करा जान नार्भा पदस्खलन शिकार ना यपारे अनेक हादिस वर्णित आ रसद सोल्लासलम इंतेकाले पुरुष सब चेहरे क्षतिकर फेतना हो नारी रसदोल्लाहुअलम आो ब दुनिया मिष्ट सबुज श्यामल और आल्ला तला तुम्हारे प्रतनिधि बनिएख तुम्हरा केमन সুতরাং তোমরা দুনিয়া ও নারীদের থেকে সতর্ক থাকো কেননা বনে ইসরায়েলে সর্বপ্রথম ফিতনাস সৃষ্টি হয় নারীদের মাধ্যমে রসদ আলি আসলাম পুরুষের ওপর একজন নারীর কর্তৃত্ব ও প্রভাব সম্পর্কে বলেন বুদ্ধিমত্তা ও দিনের ক্ষেত্রে অপূর্ণ হওয়া সত্ত্বেও বিচক্ষণ পুরুষের মাথা গুলিয়ে ফেলার ক্ষেত্রে নারীদের চেয়ে পারদর্শী আমি কাউকে দেখিনি এখানে পুরুষদের দুর্বল দিক সম্পর্কে বলা হয়েছে এবং পুরুষকে সতর্ক করা হয়েছে সে যেন এই দিক থেকে পদস্খলনের শিকার না হয় এর অর্থ নারীকে অপমান করা নয় এবং তাকে কষ্ট দেয়া কিংবা মর্যাদা হানি করাও উদ্দেশ্য নয় এবং তার প্রতি আল্লাতালা যে দায়িত্ব দিয়েছেন তাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করাও নয় ইসলাম তাকে কী পরিমাণ সম্মান দিয়েছে তার কিছু আলোচনা আগেই করা হয়েছে ভয় হল পুরুষ যেন নারীর প্রভাবে আল্লাহর বিরোধী কাজে জড়িয়ে না পড়ে যেমনটি ঘটেছে নোমান এবেন বসিরাদিল্লা আনহর পিতার ক্ষেত্রে তিনি তার এক স্ত্রীর প্রভাবে প্রভাবিত হয়ে সেই স্ত্রীর গর্ভজাত ছেলেকে নিজ সম্পদ থেকে দান করেন যে সম্পদ তিনি তার অন্য সন্তানদের দেননি এবং এই ক্ষেত্রে রসদু আলি আসালামকে সাক্ষী বানাতেও গিয়েছেন রসদ সাল্লু আলি আসলাম তাকে বললেন তুমি আমাকে জুলুমের ব্যাপারে সাক্ষী বানিয়েও না রসদ সাল্লাহু আলহিহাসাল্লাম নারীর ফিতনা থেকে বেঁচে থাকার উপদেশ দিয়েছেন এবং স্ত্রীর সম্মান সুরক্ষিত রাখার প্রতি গুরুত্বারোপ করেছেন বহু হাদিসে এ বিষয় জোর দেয়া হয়েছে এক হাদিসে আছে নবী সাল্ল্লা আলহাম বলেন তোমরা নারীদের কাছে যাওয়া থেকে বিরত থাকো তখন আনসারি সাহাবি বললেন আল্লাহ রসুল দেবরের ব্যাপারে কি বলেন রসদসাল্লু আলাই বললেন দেবর তো মৃত্যু সমতুল্য জাবের রাদিলু বলেন রসদাল্লু আলহাম বলেছেন স্বামী বা মাহারাম ছাড়া কোনো পুরুষ যেন নারীর নিকট যাপন না করে এতক্ষণ বর্ণিত হল পুরুষদেরকে নারীদের ব্যাপারে সতর্ক করার ব্যাপারে এখন জানা যাক নারীদের সতর্ক করা হয়েছে কিভাবে। বিশেষ কয়েকটি বিষয়ে রসদ সাল্লাহ আলহাম নারীদের সতর্ক করেছেন এই সতর্ক করার লক্ষ্য একমাত্র তাদের নাজাতের ব্যবস্থা করা এক্ষেত্রে রসদ সাল্লাহু আলহামের দৃষ্টান্ত হলো সেই চিকিৎসকের মতো যে রোগীর রোগ সম্পর্কে নিজে অবগত রয়েছে তারপর রোগীকে অবহিত করেছেন যেন সে দ্রুত হালাক হয়ে না যায় আমরা এখানে কয়েকটি হাদিস উল্লেখ করছি ইমরান এমিন হোসেন রাদিলহু বর্ণনা করেন রসদ সাল্লু আলহাম বলেছেন আমি জাননাতে উকি দিয়েছি এবং দেখেছি সেখানে অধিকাংশ দরিদ্র লোকদের এবং জাহান্নামেও উকি দিয়েছি এবং দেখেছি সেখানকার অধিকাংশ অধিবাসী নারী আবু সাইদ আল খুদ্রি রাজাল আহু বলেন রসতাল আল্লাসম একবার ঈদুল ফিতর বা ঈদুল আজহার দিনে ঈদগাহের উদ্দেশ্যে বের হলেন নারীদের পাশ দিয়ে অতিক্রমকালে বললেন হে নারীগণ তোমরা সাদাকা করতে থাকো কেননা আমি জাহান্নামবাসীদের মধ্যে অধিক তোমাদের দেখেছি আমরা বললাম কি কারণে আল্লাহ রসুল তিনি বললেন তোমরা খুব বেশি অভিশাপ দাও এবং স্বামীর অবাধ্যতা করে থাকো বুদ্ধিমত্তা ও দিনের ক্ষেত্রে অপূর্ণ হওয়া সত্ত্বেও বিচক্ষণ পুরুষের মাথা গুলিয়ে ফেলার ক্ষেত্রে তোমাদের চেয়ে পারদর্শী আমি কাউকে দেখিনি আমরা বললাম আল্লাহ রসুল আমাদের দিন এবং বুদ্ধিমত্তার অপূর্ণতা কি। তিনি বললেন নারীর সাক্ষী কি পুরুষের সাক্ষীর অর্ধেক নয় আমরা বললাম হ্যাঁ তিনি বললেন এটা হচ্ছে বুদ্ধিমত্তার অপূর্ণতা আর যখন তার ঋতুস্রাব হয় তখন কি সে নামাজরোজা ছেড়ে দেয় না আমরা বললাম হ্যাঁ তিনি বললেন এটা তার দিনের অপূর্ণতা অবাধ্যতার ব্যাপারে নবীজ সাল্লা আলিয়াসাল্লাম আরও বলেন যদি তুমি তাদের কাউকে যুগ ভর অনুগ্রহ করো তারপর তোমার মধ্যে কিছু দেখে তারা বলবে আমি তোমার থেকে কখনো ভালো কিছু পাইনি সুতরাং প্রত্যেক নারীর উচিত তার জবানকে অভিশাপ দেওয়া থেকে বিরত রাখা এবং স্বামীর মধ্যে যে ভালো বিষয় আছে তা স্মরণ করা এবং সেটা অস্বীকার না করা সাদাকা ও ইস্তেকফারের নির্দেশ রসুদ সাল্লাহু আলি আসলাম নারীদের এজন্যই দিয়েছেন যে যাতে এটা তাদের কৃত গুনাহের বদলা হয়ে যায় কারণ পুণ্যের কাজ পাপসমূহকে নির্মূল করে দেয় মূলত নারীদের বুদ্ধিমত্তার ভিত্তিতে ত্রুটি নেই তা তো আল্লাহরই সৃষ্টি যা প্রতিটি জিনিসের মতো করে সুন্দর করে সৃষ্টি করেছেন বরং এটাকে বল তাদের সাক্ষ্য দেওয়ার বিষয় যা রসুদ সাল্লাল্লাহু আলিউসালাম পরিষ্কার উল্লেখ করেছেন নয়ত রসুল সাল্লাহু আলিয়াস্লাম হুদাইবিয়ার সন্ধ্যে সময় উম্মেসাল্লামার পরামর্শ গ্রহণ করতেন না এবং কোনো সাহাবি ও তাবেই আয় সারাদ আনহা ও নবীজির অন্যান্য স্ত্রীদের বর্ণিত হাদিস সমূহ থেকে বর্ণনা গ্রহণ করতেন না কেননা তাদের বুদ্ধিমত্তা তো কম আয় সারাদ আনহা বা অন্য কোনো সাহাবিয়া থেকে হাদিস যা তারা নবীজ থেকে বর্ণনা করেছেন তা গ্রহণ করার ক্ষেত্রে কেউ কখনো অতিরিক্ত কোনো সাক্ষ্য থাকার শর্ত আরোপ করেননি অথচ তখন সাহাবাদের সংখ্যা ছিল বিপুল আর এই সকল বিষয় এ কথায় প্রমাণ করে যে ওই ত্রুটি মূলত বিশেষ ক্ষেত্রে ছিল সুতরাং সর্বক্ষেত্রে তা প্রয়োগ করা মূর্খতায় পরিচয় আর দিনের ব্যাপারে তাদের যে ত্রুটি বা অপূর্ণতা তা তাদের ইচ্ছাধীন নয় আর এটা মূলত রসদ্দাল্লাহু আলহি আসাল্লাম বাস্তবতাকে বর্ণনা করার লক্ষ্যেই বলেছেন রসদ সাল্লাহু আলহিহামের সেই উক্তিটি আমরা আবারও পুনরাবৃত্তি করছি তিনি বলেছেন বুদ্ধিমত্তা ও দিনের ক্ষেত্রে অপূর্ণ হওয়া সত্ত্বেও বিচক্ষণ পুরুষের মাথা গুলিয়ে ফেলার ক্ষেত্রে তোমাদের চেয়ে পারদর্শী কাউকে আমি দেখিনি এটা তো নারীর ক্ষমতার উপর রসদ্সাল্লাহ আলহি আসাল্লামের সাক্ষ্য বহন করে অথচ তারা দুর্বল তদুপরি তারা অনেক ক্ষেত্রে শক্তিশালী পুরুষের বিবেকের উপর কর্তৃত্ব করে এবং তাকে ইচ্ছামতো পরিচালনা করতে পারে এই বাক্যটি যেমন পুরুষের জন্য সতর্কবাণী তেমনি নারীদের জন্য ভীতি প্রদর্শন যেন তারা তাদের ক্ষমতা এমন ক্ষেত্রে প্রয়োগ করা থেকে বেঁচে থাকে যেখানে আল্লাহর সন্তুষ্টি নেই বরং তাদের কর্তব্য হল তারা যেন পুরুষদের কল্যাণের প্রতি উৎসাহ প্রদান এবং সৎকর্মে সহযোগিতার কাজে ব্যয় করে আর রসদাল্লু আলাই আসলাম যেই হাদিসে নারীদের জাহান্নামি হওয়ার বর্ণনা দিয়েছেন তা মূলত একটি মজিজা যাতে তিনি অদৃশ্য বিষয়ে সংবাদ দিয়েছেন যা সংঘটিত হবার ব্যাপারে তাকে অভিহিত করা হয়েছে আর রসদ্দাল্লাহু আলাইসলামের পরবর্তীকালে লোকেরা উভয় শ্রেণীকেই প্রত্যক্ষ করেছে যাদের ব্যাপারে তিনি ভবিষ্যৎবাণী করেছেন তারা হলো এক জালিম শাসক যারা মানুষকে অন্যায়ভাবে আঘাত করে গরুর লেজ সদৃশ্য লাঠি দিয়ে দুই বেপর্দা নগ্ন নারী আর এটা রসুল সাল্লাহু আলিউ আসসালামের পক্ষ থেকে এমনই একটি ব্যাপক ভবিষ্যৎবাণী যাতে নারী ও পুরুষ উভয়ের জন্যই সতর্কবার্তা রয়েছে সুতরাং পুরুষদের সতর্কবার্তা হল জুলুম করো আর নারীদের জন্য সতর্কবার্তা হল নির্লজ্জ হয়ে চলো না অনাবৃত সতর্ককারী হিসেবে নবীজ সাল্লাহু আলি আসালামের আলোচনা আজকে এখানেই শেষ হচ্ছে আল্লাহ আমাদের সবাইকে সে অনুযায়ী সতর্ক হবার তৌফিক দান করুন আমিন মুহাম্মদ সাল আলহ সহ ও আল্লাহ আলি ওসাল্লাম আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাতফ মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন ডাব্লিউড অথবা ফেসবুক পেজ ডাব্লু মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল